উম্মু সালামাহ রাহু তাল আহ্নাতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম যখন সালাম ফেরাতেন তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন নাবি সাল্লা সাল্লাম দাঁড়ানোর পূর্বে সিয় স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন রাবি জুহরি রহমতুল্লাহ আলহি বলেন আমাদের মনে হয় তা এজন্য যে অবশ্য আল্লাহ ভালো জানেন যাতে পুরুষদের যাবার পূর্বে নারীরা চলে যেতে পারে